ইবনু আব্বাস করেন এবং করলেন। অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমন্ডল ধুলেন অতঃপর আরেক আঁচলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন অতঃপর আরেক আঁচলা পানি নিয়ে তা দিয়ে তার হাত ধুলেন অতঃপর তিনি ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন অতঃপর আরেক আঁচরা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন অতঃপর বললেন আমি আল্লাহ রসুল সালু আলিয়া এভাবে পুজো করতে দেখেছি